সুপ্রিয় শ্রোতা পরিবেশিত হচ্ছে তাফসির জালালাইন থেকে সুরা নিচা আয়াত আশি থেকে أكا نبوي برجنتو بسم الله الرحمن الرحيم قطقال كتايا فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد دخشية القتال فرز قرار پور ترا كافر كبهوية كتبه الله تبشي هذا الشهد سورته له الله قتاله مبارة بولتسه نتا قرده هوبه আর ওরা বলতেছে না যার এটা একদম সহস্রেই করিটা জাহির হবে যে আল্লাহ বলতেছে এটা করো আর অপর দিকে কিছু লোক বলতেছে এটা করা যাবে না এখন সে কাদের কথাটা রাখছে। কাদের কথাটা রাখতেছে আল্লাহর ভয়ে যে আপনার তাআ থেকে মুখ ফিরিয়ে নেবে সে যেন আপনাকে চিন্তিত না করে আমি তো আপনাকে পাঠিয়েছি শুধু নদীর রূপে হিল তাদের বিচার আচার করার জিম্মাদারি আমার কাছে নেস্তানুজাজ اي المنافقون اذا جاؤوكا جوكن تر اپنار كاسي عشي توكن بولي امرنا طاعتن لكا اما دير كاس تهولو اپنار حكوم پالون كورا امرنا طاعتن لكا اما دير كاس تهولو اپنار نغطة كورا انتو فا اذا برزو خرجو من عندك باية طائفة منهم غير الذي تقول تا دير ایک دون لوگ جا اپنار شمن بولي چه تا بپوریت کتا بولي بلا باية রাতের বেলা একদল আপনার সামনে তারা যা বলেছে এর বিপরীত কথা বলে আমরা পড়ি কিন্তু মুসলিফে এখানে কেরাতটা ধরতেছেন এইভাবে সেটা করতে সেটি ভালো হতো মুসানেফের তাফসির মতাবে অর্থটা কি দাঁড়ালো যে তারা আপনার সামনে তো বলে ত আতুন কিন্তু আপনার কাছ থেকে যখন বের হয়ে যায় তখন তারা তাদের একদম লোক আপনার সামনে যা বলেছে এর বিপরীত কথা মনে লুকিয়ে রাখে মনে লুকিয়ে রাখে যে বিপরীত লুকিয়ে রাখে এটা তো আর ফাইদা বারাজুর সঙ্গে এটা নাই মনে যে কথাটা মুখে বলতেছে এর বিপরীত কথা তো আপনার সামনে থাকা কালেও লুকিয়ে রাখে এটা তোর বারাজু যখন তারা এখান থেকে বের হয়ে যায় তখন তারা ত আর বিপরীত কথা আবমারা এটা তো বলার প্রয়োজনটা নেই আজমারাই যদি হয় তাহলে তো সেটা সামনে থাকা গেল এই গায়ের আল্লাধি তাপলুটাকে আজমারা করে তারা কথাটা বুঝছ সেই হিসেবে এখানে আমরা তাফসিল করেছেন সেটাই এখানে রাজের বা ইয়া তা রিমানা যে ফলু বিল্লা আল বিল্লা একদম লোক রাতের বেলা আপনার কাছে যা বলেছে বিপরীত কথা বলে তারা রাতের বেলা যেসব কথাবার্তা বলে এগুলো আল্লাহ লিখে রাখেন প্রতি যে সন্দেহ তাদের যে তিনি আসলে রসুল কিনা বলতেছে তারা কোরআন কোরআন নিয়ে কি তারা একটু ভাবে না যে এমন একটা কোরআন যিনি বলতেছেন তিনি তো নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে কথা বলতেছেন কারণ এই কোরআনটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে হতো তাহলে অবশ্যই এটার মধ্যে তারা ইখতলাফে ক্যাফির পেত তো যখন পায় না এটাই তো প্রমাণ যে তিনি রসুল বারহাক এটা ইসবাতের ইস আলা আফালা ইয়াদ আব্বারুন আল কোরআন ইয়াত্মালুন আল কোরআন তারা কি কোরআন মধ্যে চিন্তা ভাবনা করে না ওমা ফিহি মিনাল মাহানব যে সকল কারিমে রয়েছে আফলায়েতনাল কোরআন তর্কে তাদব্বর এর জন্য মজাম্মত করা হচ্ছে আফালা আফালাইয়াল কোরআন বলেনি কারণ তেলাওয়াত এটা নবসে তেলাওয়া তারাও করতে। কিন্তু যেটা করে না তারা সেটা হলো তাদব্বর তাদব্বর ওলাউকান্লা কানা দি গাইউকানি গাইল্লাহ যদি এটা অন্য কারোর কাছ থেকে আসত লাওয়াদু ফি হিফতিলা ফনকাফির তাহলে তারা তাতে বহু অসঙ্গতি দেখতে পেত তাহলে তারা তাতে বহু অসঙ্গতি পেত তানাকুজান ফি মাহানিহি ও তাবাঈনান ফি নাজমিহি মাআনার মধ্যে অনেক বৈপরীত্য পেত এবং তাবা ইউনান ফি নাজমিহি শব্দের মধ্যে অনেক গড় মিল পেত কিন্তু ওই কোনোটাই তো পায় না গায়রুল্লাহর কাছ থেকে এলে এমনটা হতোই কিন্তু যেহেতু এটা হয় না এটাই তো প্রমাণ যে এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর তিনি হলেন রসুলা আহম আমিন মুনাফিকদের আরেকটা অবস্থা বলতেছেন যে এদের কাছে যখন কোনো খবর আসে ইদা জা আহম আম সাল্লাহ আলী হাসাল্লামের প্রেরিত বাহিনীদের ব্যাপারে যখন কোন খবর আসে খবরটা কীরকম মিম্ম হাসাল তাদের উপর যে অবস্থা এসেছে মিনাল আমনি খাউফি। শান্তির খবর অথবা ভয় ভীতির খবর নসরিতের কারণে তারা শান্তিতে আছে। অথবা পরাজয় পরাজিত হওয়ার কারণে এখন তারা ভয়ের মধ্যে আছে। এই কোনো একটা খবর যখন তাদের কাছে আসে ইদা যা আহম আমিনালনি আবিল খাউফি যখন তাদের কাছে কোনো খবর আসে শান্তির কিংবা ভীতির আদাউ বিহ আফসাও হো তখন তারা সেটা যাচাই বাচাই না করেই সেটাকে প্রচার করতে শুরু করে মুনাফেকদের কথা বলতেছেন এটা তারা শুনেই বলাবলি করতে শুরু করত কিন্তু এতে কি হতো কলুবুল উমেনদের দিল দুর্বল হয়ে যেত এবং রসুলসাল আলী হাসাল্লামও কষ্ট পেতেন তো এদের এবার তাদেরকে হেদায়ত দিচ্ছে যে এরা যদি নিজেরা এটা প্রচার না করে রসুলের কাছে সংবাদটা পৌঁছাতো বা সাহাবিদের মধ্যে যারা আকাবের সাহাবা তাদের কাছে সংবাদটা পৌঁছাত তাহলে তারা এটার হাতিকতটা বুঝতে পারত আই আল খাবার ইলা রসুল তারা যদি সেই খবরটা রসুলের কাছে পৌঁছাতো ইলা উল ইল আম রে মিন হুম এবং তাদের মধ্য থেকে যারা জ্ঞান সম্পন্ন রে মিন আকাবির সাহাবা যারা বুদ্ধি সম্পন্ন প্রখর মেধার অধিকারী তাদের কাছে যদি খবরটা পৌঁছাতো অর্থাৎ সাকাতু এই সকল মুনাফিক অথবা তারা যদি এ ব্যাপারে কোনো কথা বলা থেকে চুপ থাকতো হাত্তা ইউকিরুবিহ যে পর্যন্ত রসুল অথবা এই উলিল আমর যারা তাদের কাছে খবরটা পৌঁছায় না দেয়ার আখ তারা চুপ থাকত তাহলে লা আলিমাহু এটা দুইটা তফসিল মুসানফে যে তফসিলটা উল্লেখ করতেন সেটা হলো যে যদি তারা এই সংবাদটা নিজেরা প্রচার না করে রসুলের কাছে পৌঁছত অথবা আকাবের সাহাবার কাছে পৌঁছাইত তাহলে পৌঁছানোর পরে তাদের কাছ থেকে তারা ঘটনাটা বাস্তবে কি এটাকে প্রচার করা যাবে কি যাবে না এটা নিজেরা জানতে পারত নিজেরা জানতে পারত এই রসুলের কাছ থেকে এবং আকাবের সাহাবিদের কাছ থেকে যদি তারা সংবাদটা পৌঁছত তাহলে রসুল এটা চিন্তা ভাবনা করে এরপরে তাদেরকে বলতো যে হ্যাঁ এটা তোমরা প্রচার করতে পারো অথবা আকাবের সাহাবেদের কাছে বলা হলে আকাবের সাহাবে চিন্তা ভাবনা করে যদি বলতেন যে হ্যাঁ এটা তোমরা প্রচার করতে পারো তাহলে তারা যারা প্রচার করতেছিল যারা এই খবরের তথ্য জানতে চাচ্ছে তারা আলিমা জেনে নিতে পারত মিন হোমার রসুল ওলিল আমের কাছ থেকে উলিল থেকে জানতে পারতো কি জানতে পারতো এটা বলল। আলা আল্লাহ আলিমাহু যে হাল হুয়া যেটাকে প্রচার করার মতো জিনিস না প্রচার না করার মতো জিনিস আয়াতের এক তাফসিল আরেকটা তাফসিল হল আল্লামিত উদ্দেশ্য হল রসুল এবং উলিল আমের মেনহু তাহলে আয়াতের তর্জমাটা কি যে এই মানুষগুলো যদি নিজেরা খবরটাকে না প্রচার করে রসুল এবং উলিল আমরের কাছে পৌঁছাত তাহলে এই তারা যারা খবরের বাস্তবতা যাচাই করতে পারে আল্লামাহ যারা খবরের বাস্তবতা যাচাই করতে পারে মানে রসুল এবং উলিল আমর তারা এই খবরটার হাকিকত সম্পর্কে জেনে নিতে পারত আল্লাহমিতহুম এই মিনহুম এটা হলো আল্লাদিন মানে যে মিন মিন এটা উলিল আমিন তো রসুল এবং এটা আমরা বলা হলো যেটা অন্যান্য মুখাসিরা করছেন সেটা হলো রসুল এবং ইল্লা আমি যদি তোমাদের উপর আল্লাহ তারা অনুগ্রহ ইসলামের মাধ্যমে আল্লাহ যদি ইসলাম এবং ইমান কোরআন এগুলো নাও পাঠাতেন তাহলে তোমাদের অধিকাংশরাই শয়তানের অনুসারী হয়ে যেত ইল্লা কালিলা অল্প কিছু মানুষ তারপরও থাকতো যারা এরসালে রসুল এবং এনসালে কিতাব না হলেও তারা আল্লাহ তাহলার দেয়া ফিত্রি সালাহতের দ্বারা শিরক কুপুর থেকে বেঁচে থাকতে পারে তুসুর আলী সাল্লামের পূর্বেও কিছু মানুষ এমন ছিল ওয়ারাকা আপনি নাও ফেলেন এরকম কয়েকজন ছিল যারা হুজুরের আসার আগে আরবের সব খারাপের ভিতরে ওনারা মহা হেক ছিলেন ওয়ারাক্কা একজন যেটা অবসরের মধ্যে রেওয়াতে আসছেন হজরত খাদিজা রাজি আল্লাহ আল্লাহার ভাই হুজুরকে হুজুরের কাছে যখন প্রথম হজরত জিগ্রাইল আসছেন তখন হুজুর তো একদম প্রেশান হয়ে গেছেন তো পরে খাদিজা হুজুরকে নিয়ে ওই ওয়ারাকার কাছে গিয়েছিল তো ওয়ারাকা তখন একদম বুড়ো হয়ে গেছে একদম বুড়ো হয়ে গেছে চোখেও দেখতে পায় না তোমার তো হুজুরে কথাটা বলার পরে এরপর হজরত ওয়ারাকা বলছিল যে আপনার কাছে যেই আসছে আমার মনে হচ্ছে তিনি তো সেই দাঁত যিনি এসেছিলেন হজরত হোসা আলী ইসলামের কাছে জিব্রাহল আলী ইসলাম পরে উনি হুজুরের উপরে হুজুরের ব্যাপারে কথাটা বলছেন যে আপনি আপনার কম যখন আপনাকে আপনার এলাকা থেকে বের করে দেবে হায় আমি তখন যদি জওয়ান থাকতে পারতাম জওয়ান থাকতাম এটা বলছে তো হুজুরে তো হয়রান হয়ে গেছে আমার কোপ আমাকে বের করে দেবে তখন বলছে যে হ্যাঁ আপনি যে দাওয়াত নিয়ে আসছেন এই দাওয়াত নিয়ে পূর্বে যারাই আসছে সবাইকেই তার সম্প্রদায় বের করে দিছে কিছুদিন পরে উনি মারা গেছে তাই এটা হলো দাওয়াতের নবী যে নবীর দাওয়াত এমন যে এটা যেই নিয়ে আসবে তাকে এলাকা থেকে বের করে দেবে তো বের করে দেওয়া মানে একবারে হয়তো সম্পূর্ণই এলাকা থেকে বের করে দেওয়া অথবা স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ তার থাকবে না হয়তো থাকবে এলাকাতেই তো এই যে তাহলে এমন কিছু মানুষ ছিল যে যারা যারা এই আল্লাহর পক্ষ থেকে তখনও কোনো নবী আসে নাই অবস্থা একদম সম্পূর্ণ মুখালিফ তারপর ওনারা তাও করেছিলেন সাইদ বিন জায়দ এ সঈদ সাঈদ বিন জায়দ গালেবান এই জায়দ সঈদ রদী আল্লাহ মানুষ আব্বাহ জায়েদ এ জায়দ রদী আল্লাহ ব্যাপারে এমন আসছে যে উনিও মাহেদ ছিলেন হুজরের বেরেসতের পরে মারা গেছেন বাকি দূর দূর থেকে দূরে দূরে উনি ট্যান পাইছেন সৌরমিন হায়ত সাহাবার মধ্যে কালীগানার ওয়াফিয়া আছে মানে জায়েদ বিনুফল না কি যেন নাম যে এমন কিছু মানুষ ছিল ফকাতিল ফকাতিলিয়া মুহাম্মদ ফি সাবিহ তাই পূর্বের থেকে বলতেছে যে মোনাফেকদের অবস্থা তো হলো এই আর এর আগে আপনার সঙ্গী মুসলমানদেরও কিছু মুসলমানের অবস্থা ছিলই যে এদেরকে আগে যখন বলা হতো তোমরা নামাজের জাকাত নিয়ে ব্যস্ত থাকো তখন তারা জেহাদ জেহাদ করতো কিন্তু যে জেহাদ এসে গেছে তখন কাফেরদেরকে ভয় পাইতে শুরু করছে এই একদিক দিয়ে আপনার সঙ্গীতের মধ্যে কিছু মানুষের অবস্থা এমন আর ওদিক দিয়ে মুনাফেকগুলো তো আসেই আপনি কি করবেন তো হুকুম বাদ দিয়ে বসে থাকবেন না হুকুম যখন এটা আমি আপনাকে দিছি আপনি একাই করে ফেলেন ফলাফল আপনার চিন্তা করা দরকার নাই আমার হুকুমটা আপনি পালন করবেন এরপর বাকিটা আমি করব বাকিটা আমি করবো মানে আপনি একা গেলে তো মরবেন শুধু না আপনি একা বের হলে আল্লাহ তাহলে আপনার এই অ্যাফলাসের বদল হতে কাফেরদেরকে থামাই দেবে কাফেরদেরকে থামাই দেবে যুদ্ধ করেন আপনাকে তো আপনার নিজের জিম্মারি জিম্মাদার বানানো হয়েছে অন্যরা এটার জন্য আপনার সঙ্গে ওয়াদা আছে আপনার সঙ্গে নুসরতের ওয়াদা আছে মানে নবী হওয়ার কারণে না নবী হওয়ার কারণে তো বিশেষভাবে আসেই মানে আল্লাহর হুকুম পালন করার কারণে আপনার সঙ্গে নুসরতের ওয়াদা আছে এটার থেকে ওই কয়েকটা সাবেদ হয় একটা হলো যে রসুলসল্লা বলতেছেন যে আপনি একা বের হনতো একা বের হওয়া মানে স্বাভাবিকভাবে নিজেকে শেষ করে দেওয়া কিন্তু আল্লাহ তালা বলতেছেন তার মানে বের হতে হবে বের হতে এক দ্বিতীয় হলো যে কোনো জায়গায় যদি দেখা যায় যে সবার উপরেই তো জরুরি হয়েছে কিন্তু সবাই বের হচ্ছে না তাহলে কি মানে যারা বুঝতেছে তাদের এই কথা বলে বসে থাকার অবকাশ আছে যে সবাই যেহেতু বের হয় তো আমরাও বসে থাকি না এটা না বরং তাকে বের হতে হবে তাকে বের হলে যদি জাহেরি ফল নাও হয় সে তো জিম্মারি জিম্মারি থেকে বেঁচে গেত বাকি জাহেরি ফল হবে ইনশাল্লাহ আর উজরত পাবে ওই সবাই বের হলে হয়তো ফায়দাটা অনেক বেশি হতো হয়তো কম মানুষ বের হয়েছে ফায়দাটা কম হবে বা অনেক দেরিতে আসবে কিন্তু কাজ তো সবারটাই সে করবে এই জন্য উজরতটাও সে বেশি পাবে এটা একটা মেশাল বুঝতে যে অর্ডার দিয়ে একশো জন কর্মচারী অর্ডার দিয়ে দিচ্ছে এখন একশো জন কর্মচারী আসে নিচে তো একশো জন কর্মচারী দরকার এর অর্থ কি প্রত্যেকের উপরে এখানে আসাটা জরুরি হয়ে গেছে তাই না এখন একশো জন কর্মচারী আসলো না আসলো মাত্র দশজন তাহলে জন আসলো এই দশ জনে পুরো কাজটা করে শেষও করল তাহলে দশ জনের যেন পুরো একশো জনের কাজটা করলো না এদের উপরে কাজটা যেহেতু মানুষ তারা কব এজন্য হয়তো সময় একটু বেশি লাগবে কষ্ট অনেক বেশি হবে কিন্তু পুরস্কার বই সবাই এখন ওখানে যারা বইস এসেছে এরা যদি নিজেরা এই কেজটা করে যে এই কাজটা করতে তো আসলে একশো জন লাগার কথা না তাকে নির্দেশ দিচ্ছে যে তোমাদের প্রত্যেককে যেতে হবে তাহলে এরা কেস করতেছে আমাদের প্রত্যেককে যাওয়া জরুরি না তাহলে প্রত্যেককে যেতে হবে তাহলে ওই যে ইঞ্জিনিয়ার নির্দেশ দিচ্ছে আমরা সবার সম্পর্ক এই যে এই কথাটা বলে তারা সাফি কালার দেওয়া লাগে মাসবে না কিন্তু যারা যাবে হয়তো কষ্ট অনেক বেশি হবে হয়তো না নিশ্চিত কষ্ট বেশি হবে তাদের উপরে কাফেরা অনেক বেশি জুলুম নির্যাতন করবে ফলাফল যে দেরি দেরিতে আসবেন কিন্তু পুরস্কার সবটাই তাকে দিয়ে দেবে যে তুমি একশো জনের কাজ করছো দশ জনে দাও পুরোটা পুরুষ নিয়ে রাখো বলতেছে দেখো আপনি আল্লাহ রাস্তায় যুদ্ধ করেন আপনাকে তো আপনার নিজের জিম্মাদারি জিম্মাদার বানানো হয়েছে দেখুন আপনি একা বের হবেন আর অন্যদেরকে তো নিতে পারবেন না আপনি বাকি হার রিদিন মুখ আপনি উৎসাহ দেন এরপরে বলতেছে একা বের হলে কি ফায়দা হবে একা বের হলে ফায়দা হবে মানে আল্লাহ তালা হয়তো যুদ্ধটাকেই থামাই দেবেন আসল এবং শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর আল্লাহ শক্তিতে প্রবল মানে কাফেরদের চেয়ে শক্তিতে প্রবল এটা মিনহুম মানে অথবা আল্লাহ পারবেন সবাইকে আটকায় দিতে এবং শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর হলো তখন বললেন ঘটনা কবে এটা হলো যে উহুদের যুদ্ধে যেদিন যখন তখন তো হজরত হয়নি আবু সুফিয়ান এ চলে যেতেছে তখন বলছিল না যে আগামী বছর আবার বদরে আপনাদের সঙ্গে মুলাকাত হবে বদরেঈদ ওই বদ আগামী বছরের সময়টা যখন আসছে এই তখন রসুলসাল আলী হাসলাম সাহাবিদের মধ্যে এলাম করছে যে আমাদের তো এই আবু সুফিয়ান বলে গেছিল সেখানে যাওয়ার জন্য সেখানে আমরা যাব তো বিভিন্ন কারণে সাহাবিদা একটু প্রথম প্রথম একটি কেমন কেমন করতেছিল এই তখন এই আর নাজের হয়েছে যে কেউ বের হতে না চাইলে আপনি একাই বের হয়ে যান এই তখন হুজুরে বললেন যে কেউ যদি বের হতে না চায় তাহলে আমি একাই বের হয়ে যাব সাথে সাথে অনেক সাহাবি শরীর হয়ে গেছে জন সাহাবি নিয়ে হুজুরে বের হয়েছেন ইলা বদরি সোকরা তো এটাকে বদরে বের হয়েছেন এটাকে বলে বদরের চোখরা বলে যেহেতু আসল বদর তো হইলো মেন বদর যেটা যেটা যুদ্ধ হয়েছে আর এখানে যুদ্ধ হয়নি হুজুরি যখন বের হয়েছে ওদিক দিয়ে আবু সুফিয়ানের কাছে খবর পড়ছে সে ভয়ে ভয় পেয়ে গেছে এইরম দেখার আল্লাহ তালা কাফেরদের কাফেরদের যুদ্ধটাকে থামিয়ে দিয়েছেন তাদের অন্তরে আবি সুফিয়া না আনির খরুদ সে বেরই হয়নি কামা কাকাদ্দাফি আলে এমরান যেমন পিছনে একটু গেছে তাহলে এখানে দেখো নবী তিনি যদি দেখেন যে উন্মতের কেউ বের হয় না তাহলে তিনি একাই বের হয়ে যাবেন আর অন্যদের মধ্যে তারকিব দেবেন উৎসাহ দেবেন এর পরে বলতেছে মাই ইয়া শা আত হাসান ইয়াকুল্লাহ মিনহা সাফা আতের কথা শুরু হলো যে কেউ কোনো ভালো কাজের সুপারিশ করবে ইয়াকুল্লাহ নসি বুম মিনহা সে এর কারণে স্বভাবের একটা অংশ পাবে পূর্বের আয়তের সঙ্গে আয়তের মোনাসাবরটা কি মোনাসাবরটা হল যে রসুলসল্লাহ আলি আসলামকে আল্লাহ নির্দেশ দিলেন আপনি একা যুদ্ধে বের হন আর অন্যদেরকে তারিব দেন তাই তারা যারা যুদ্ধে আসবে এটা এক ধরনের সুপারিশে ফজিলত বলা হয়েছে যে একজনে একটা কাজ সে স্বাভাবিকভাবে করবে না আমার বলার কারণে সে করলো তাহলে সে কাজটা করে যে নেকি পাবে আমি যে বললাম এটার কারণে নেকিটা পাওয়া যাবে এই কথাটা বুঝছো যে ব্যক্তি ভালো সুপারিশ করবে সৎ সুপারিশ করবে তো সাফা হাসানা দ্বারা উদ্দেশ্য কি যে সুপারিশ করবে সেই মন্দ সুপারিশের কারণে এর গুনাহের একটা হিসা পাবে যদি দেখত যে তিনি এই সামানের অভাবে যুদ্ধে যেতে পারছেন না আর আরেকজনের হাতে সামান আছে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যুদ্ধে যেতে পারতেছে যারা মুসলমান তারা ওই যারা ধনী মুসলমান সামান আছে অর্থ সম্পদ আছে কিন্তু শারীরিক অসুবিধার কারণে না তাদের কাছে গিয়ে সুপারিশ করতো যে আপনার সামানগুলো ওই ওই ভাইকে দিয়ে দেন যার কিন্তু শারীরিক সুস্থতা আছে এটা বলা হলে আর পরের হল মুনাফেকদের কথা মুনাফেকরা প্রথমে একজনের জন্য যদি হুজুরের কাছ থেকে ছাড় পেয়ে যেত তাহলে এবার সে অন্যদের ওপারে সুপারিশ করতো হুজুর এরও একটু অসুবিধা আছে ওর বউ অসুস্থ ওর এই বাচ্চা দুদিন ধরে পেট খারাপ এভাবে উল্টা পাল্টা ইয় দিয়ে সুপারিশটা করতো এটা বলা হলো পরে এবার সালামের হুকুম আসলো আবার তো আগের আয়তাাবৎ কি হলো ইয়ত বি যখন তোমাদের কাউকে সালাম দেয়া হয় তো ফাহু বি আহসানা মিন হা ওর সালাম এটাও একজন মুসলমান ভাই যেন আল্লাহর কাছে সুপারিশ করতেছে তোমার উপরে নাজিল হওয়া সালাম এটাও যেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ আসসালাম আলাইকুম এর অর্থটা কি আল্লাহ তালার কাছে যেন আমি সুপারিশ করলাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক তা সালাম এটাও যেন এক ধরনের সাফা আতে হাসানা সেই মনে হিসাব আছে সাফাহাতের আলোচনার পরেই সালামের আলোচনাটা যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় যেমন তোমাদেরকে যদি বলা হয় সালামুম এটা যদি বলে তাহলে যে সালাম দিয়েছে তাকে তার উত্তম পন্থায় সালাম দাও আউরুদ্ অথবা সে যেই শব্দে সালাম দিয়েছে সেই শব্দেই তাকে সালামের উত্তর দাও অথবা তার শব্দই দিয়ে তাকে উত্তর দাও প্রথমটা বি এই যেটা কেউ যদি আসসালাম আলিকুম বলে তাহলে উত্তরে আসসালাম আলাইকুমুল্লাহ একটা শব্দ অন্তত বাড়িয়ে বলা চাই যদি আসসালাম আলিকুম ওরমতুল্লাহ বলে তাহলে আরো একটা শব্দ বাড়িয়ে বলা চাই আর যদি বলে ফেলে তাহলে তিনোটাই বলাছে এই তিন শব্দের বেশি আর সালামের অংশ না ইনাস সালাম কাদা ইলাল বারাকা ইবনা আব্বাস আনহুর কৌল এটা যে বারাকা শব্দ পর্যন্ত সালাম শেষ এরপর আর ওই যে মগ ফেরাত হো জান্নাত এগুলো নাই তো সালাম দেয়া সেটা তো হলো শুননা কিন্তু সালামের উত্তর দেয়াটাও আজিব এবং এটা শোনায় দেওয়া আছে ভিন্ন কোনো জরুরত না ওজোর না থাকলে শুনিয়ে দেওয়া চাই হ্যাঁ যদি দূরে থাকে দূরে থাকলে তাহলে সেখানে মুখে উচ্চারণ করা হবে জোরে কিন্তু তিনি যেহেতু শুনবেন না সেই হাতে ইশারা করা হবে হাতে ইশারা না হাতে ইশারাটা সালাম না বরং সালাম তো দেওয়া হবে মুখে দেওয়া হবে মুখে উত্তর নেওয়া হবে মুখে বাকি তিনি যেহেতু বুঝবেন না সেই হিসেবে হাত দিয়ে ইশারা নেওয়া হবে ইশারাটা আসলে সালাম না এই কথাটা বুঝছো ইশারাটা সালাম না সালাম তো মুখের টাই আর ওই যে একটা প্রসিদ্ধ একটা কথা যে সালাম দিলে নব্বই নাকি তারপর উত্তর দিলে দশ নাকি এটা কোনো সহি আসে নেই যেটা আসছে সেটা হলো তিরিশ আর দশ এটা আসছে তিনোটা শব্দ বললে তিরিশ আর যদি দুইটা বলে তাহলে বিশ একটা বললে দশ এভাবে আসছে তিরিশের কথা আসছে মানে সে যেভাবে বলেছে এটাই তুমি বলে উত্তর দাও কামা কওয়া আয় আল ওয়াজিবুমা হলো দুটার একটা আহসান অথবা ফাস في, في غير ওমন পূর্বের আয়াতে তো বলা হলো যে তোমাদেরকে যদি সালাম দেওয়া হয় তাহলে তোমরা সালামের উত্তরটা নেবে উত্তর নেওয়া যায় কিন্তু হাজির শরীফে কয়েক ব্যক্তিকে তাকসিস করা হয়েছে যে এরা যদি সালাম দেয় তাহলে এদের উত্তর নেয়া হবে এই মানুষগুলো যদি সালাম দেয় তাহলে তাদের উত্তর দেয়া এটা তোমাদের উপরে জরুরি না তার মধ্যে কিছু ব্যক্তি আছে এমন যে তাদের উত্তরই দেয়া হবে না কিছু ব্যক্তি আছে এমন তাদের উত্তর দেওয়া হবে এটা বলতেছি হসাতের সন্ন্যাতু পূর্বের হুকুম থেকে আলাদা করেছে আদি শরীফে আল কাহেরা এটার এক নম্বর দেব মুি মানে কি মিলাদ পড়ে আমরা তো বেদাতি বলতে শুধু বেদাতির একটা ফর্দি মনে করি বেদাতি মানে হলো যে এমন আতিদা পোষণ করে অথবা এমন আমল করে যেটা কোরআলায় নাই বেদাতে আকিদার দিক দিয়ে বেদাহাতি এটাই হলো আসলে বেদাতে কঠিন বেদা এমন তা এমন করে অথবা এমন আমল করে যেটা সবুজ তিন নম্বর হলো ফাঁসেক ফাঁসেক দেওয়ার উদ্দেশ্য হলো যে ফাঁসে মালিন যে কবিরা গুণ প্রকাশ্যে করে এই ব্যক্তির সালামের উত্তর দেওয়া জরুরি না কিন্তু কেউ যদি মানুষ যদি তাকে খারাপ মনে করবে এটা সে পরে এটা হলো প্রকাশ দাড়ি কাছে নামাজ পড়ে না আরেকজন হলো না হবে একজন খুব দিনদার পরেজগার এরপর ওনার ভিতরে ভিতরে কিছু গুণা আছে এই তিন ব্যক্তির সালামের উত্তর দেওয়া হবে না কাফের সালামের উত্তর দেওয়া হবে না মুক্ত সালামের উত্তর দেওয়া হবে না ফাঁসেকের সালামের উত্তর দেওয়া হবে না আর আরেক ব্যক্তির সালামের উত্তর দেওয়া হবে না এই কোন ব্যক্তি অবস্থায় একজন আছে তাকে যে সালাম দিবে ওই সালাম দেনেওয়ালার উত্তর দেওয়া জরুরি না মানে এই যে কাজিল হাজা সে ওখানে থেকে সালামটা দেবে না উত্তরটা দেবে না কথাটা বুঝো মুসাল্লিম আল্লাহ মানে এমন মুসাল্লিমের সালাম দেওয়া জরুরি না যেই মুসাল্লিমের সালাম দিছে এমন এক ব্যক্তিকে যে করতেছে হাম্মাম ওই ব্যক্তিকে সালাম দিছে যে হাম্মামের ভিতরে আছে আছে। আকিল ওই ব্যক্তির সালামের উত্তর দেওয়া হবে না যে কোনো আকেলকে সালাম দিছে কথাটা বুঝছো কিনা মানে আকেলের উপরে সালামের উত্তর দেওয়া জরুরি না তাহলে এখানে এই কাফের মুক্ত আসেফ মুসাল্লিম এটা হলো বড় বড় চারটা ফর্দ আবার মুসাল্লিমের ভিতরে তিনটা আছে তার মানে হলো তিনটা এরপরে মুসাল্লিমের ভিতরে তিনটা মোট বলতেছে যে এই ছয়টার ব্যাপারে হুকুম হলো রদ্দ আলিহিম এই ছয় ধরনের ব্যক্তিকে হাদিসে তাসিস করছে ফালা ইয়িবুর রদ আলিহিম তাদের উত্তর দেওয়া জরুরি না ফালা ইয়াজিবুর রদ্দ আলিহিম ইলা এই ছয় ধরনের লোকে যদি সালাম দেয় এই ছয় ধরনের লোকটা বুঝছো নেই বোঝাই গেছে তিনটা তিনটা আর চার নম্বর হলো মুসাল্লিম আলা কাজিল হাজা এরপরে পাঁচ নম্বর কে মুসল্লিম আলহ মানফিল হাম্মাম আর ছয় নম্বর কে মুসাল্লিম আল আল আকের তাহলে এই ছয় ব্যক্তির সালামের উত্তর দেওয়া জরুরি না বাল ইয়াক বরং মাকরু তবে শেষ যে ব্যক্তিটা ছাড়া আর বাকি বাকি বাকি যারা আছে এদের জন্য সালামের উত্তর দেওয়াটা মাকরু তার মানে যে আকেল যে খানা খাইতেছে খানা খাওয়া অবস্থায় সালাম দিছে তাহলে যে আকেল তার জন্য সালামের উত্তর দেওয়াটা মাকরু না মানে যে খানা খাইতেছে আমি খানা খাইতেছি তুমি আমাকে সালাম দিছো তাহলে এখন আমার উপরে সালামের উত্তর দেওয়া তোমাকে উত্তর দেওয়াটা জরুরি না কিন্তু আমি যদি সালামের উত্তরটা দেই তাহলে দিতে পারি এই কথাটা বুঝছো কিনা কোন কাফের যদি সালাম দেয় তাহলে হাদি শরীফের মধ্যে আসছে আহাল না তারপরে বাকিগুলো পরিষ্কারই যে কাজিল হাজা সে তো নাজা মধ্যে আছে এখানে কাজিল হাজাদের আসলে উদ্দেশ্য হলো একবার কাজা হাজাদ এটা যেমন আবার এটার ইলতের সঙ্গে মুশারাক এমন অন্য সবাই যেমন একজনের মানে এটা হলো হাতিদোচ্চার বাকি এখন তো সবই আলো মেলো হয়ে গেছে ওর কাছ কিছু পয়সা বের করার জন্য ওরে কত তাজিম তাকরিম আমরা করি হাদি মধ্যে আসছে না ইদা মুদি হাল ফাদাজা একটা কাগজে ওলামা এগুলো করে লিখে রাখছো এটা মুদিহাল ফাশেকের চেয়ে আরো কত উপরে লেভেলের মজা হয়ে গেল না মৌখিক প্রশংসা করা হলো বললাম এটা হাওয়াই গেল আর পোস্টার ছাইলা এটার উপরে একদম তো কাফিরকে বলাবে আলাইক আল্লাহু লা ইলাহা ইল্লাহুম والله লা ইজমা আনকুম মিন কুবুরিকুম ইলা আই ফি ইয়াউমুল কিয়ামা আল্লাহ ও মান আইলা احدাসদফু মিন আল্লাহি হাদিসা আছে এটা আরেকদিন বলবো মানে এখানে যেভাবে বলা হয়েছে তো এখানে মুসান্লাফে যে সবের দুটা উল্লেখ করলেন সেটা হল যে রফুলসল্লা আলী হাসাল্লাম যখন ওহুদের যুদ্ধ থেকে ফিরে এলেন মদিনায় তখন আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে যারা মদিনায় চলে এসেছিল তাদের ব্যাপারে সাহাবিদের কেউ কেউ বলতেছে যে এগুলো তো মুসলমানই না এগুলো কাফের মুনাফের এগুলো হত্যা করে দিতে হবে আর অন্যরা এই ব্যাপারটাতে একটু সন্দেহ করতেছেন যে না তারা হয়তো মুসলমানই হবে একটু তাদের একটু হয়ে গেছে আর এটা এটার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়ে গেছে এটা হলো এখানে মুসলি যেটা উল্লেখ করলেন আর এই আয়াতের আরেকটা স্বাভাবিক রসুল যেটা বলা হয় যেটা তুলনামূলক বেশি ওয়াশে হয় তানিব রেহেমুল্লাহ যেটা উল্লেখ করছেন যে ঘটনাটা সেটা হলো যে মক্কার কিছু লোক তারা মুসলমান হয়ে মদিনায় আসছে তো মদিনে আসার পরে মদিনা কিছুদিন পরে রসুলসল্লাহ আলী আসাল্লামের কাছ থেকে ওই পিজারতের সামান আনার বাহানা করে মদিনার থেকে আবার চলে গেছে একদম মক্কায় চলে গেছে তখন তো হিজরত করা মক্কা থেকে হিজরত করা একটা ফরত ছিল এবং এটা এখন যেমন মুখে কালিমাই ইমান বলাটা ইমানের জন্য একটা আলামত আলামতে জাহেরা তখন হিজরতটা ছিল এমন এই যে তারা যখন মক্কায় আবার চলে গেল এই এখন এই মানুষগুলো কি মুসলমান না কাফের এদের ব্যাপারে সাহাবিদের মধ্যে দু রকম কথা হয়ে গেছে কেউ বলতেছে না এরা মুসলমান বসতে চান ওনাদের আর অন্যরা বলতেছে না এরা মুসলমান না এরা কাফের মুনাফের এদেরকে হত্যা করে দিতে হয় এই তখন এই একটা নাজির ফমালক লমা রাজা নাসম জপান শাহ ক্রমন আখতফি হম ফল ফরীনহম ফল ফরিকা ফমালক এমা শান সির ফিল তো তোমাদের কি হলো যে তোমরা মুনাফিক দের দু দলে বিভক্ত হয়ে গেলে ফি আতইন মুনাফেকদের ব্যাপারে দুই দলে বিভক্ত হয়ে গেলেন কেউ আসলে নাফেক কাফের দুই দলের অবস্থা ব্যাপারে তোমরা দুই দল কেন হবে এখানে তো দলটা থাকবে একটা তার মানে তোমরা সবাই মিলে তাদেরকে মনে করবে এরা মুনাফেক এরা কাফের বুঝছনি কথা ধমকিটা কোন জায়গাতে মানে যারা তাদেরকে মুসলমান ভাবতেছিল ওই সকল সাহাবিদের উপরে আসলে ধমকিটা কারণে আগে যেমন কাফের ছিল এই তাদের কৃতকর্মের কারণে সেই কুফরি হালাতের দিকে আবার ফিরিয়ে দিয়েছেন হোম বিমা কাসাবু মিনাল কুফরি ওয়াল মাহাসী তাদের কুফর এবং মাহাসির কারণে তাদেরকে উল্টিয়ে দিয়েছেন তার মানে এখানে ধমকি তা কাদের উপরে আসতেছে ওই যারা তাদেরকে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করছিলাম নিয়ে যাইব ইনাই আল্লাহ যাকে গুমরাহ করে দেয় তার জন্য তুমি কোন পথ পাবেন হ্যাঁ এটা হলো এই যে রসুস আলী আল্লাহ বা একটা কিছু হবে ভিন্ন একটা ব্যাপারটা না এখানে এই জন্য বললাম যে মার হালাটা কতলের না ধুমকিটা কতলের পক্ষে তবে এই যে বললাম যে এই যে এই রেওয়ারটা দিয়ে আয়াতের মফুনটা বোঝাটা একটু মুশকিল হয় ধানিব রহিমুল্লাহ আল্লাহ ভালো জান হয়তো উনি এই রেওয়ারটা এই কারণে উল্লেখ করেন নাই যদি নেপাশী রেমুল্লাহ এই রেবাটা উল্লেখ এমনি কাছে রেমুল্লাহ এই রেওয়ারটা উল্লেখ করছেন এবং তিনি আরেকটা রেওয়াত উল্লেখ করছেন যে রেওয়ারটা হচ্ছে পুরোপুরি মিলান একটু লম্বা চোরা শুধু উল্লেখ করেন যেটা বললাম যে কিছু মানুষ আসছে যারা আসলে কাফেরি কিন্তু ইসলাম জাহির করে মদিনাথ থেকে আবার গিয়ে চলে গেছে এরা তো আসলে কাফের থানিবুর রেমুল্লাহ বলেন তাদেরকে মুনাফেক কেন বললো যেহেতু তারা জাহিরি ভাবে তো ইসলাম জাহির করছে বাহ্যিকভাবে তো তারা মুসলমান এই তাদেরকে বলছে তাদের ব্যাপারে হলে কিন্তু কোন আসবে না যে এই মানুষগুলো যেহেতু ইসলাম একবার জাহের করলো এরপরে আবার কাফপুফুরের দিকে ফিরে গেল এখনও তাদেরকে হত্যাই করা হবে এর তাদের কারণে ওটা হলে আর আয়টা সবগুলো কথা একদম ঠিকঠাক টাকা থাকবে এই যে সামনে আসতেছে যে হাত্তা ইউহা জিরু যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের ইমানই কবুল করা হবে এই আয়াত কিন্তু এখানে তাবিল করা লাগবে হিজরত দ্বারা উদ্দেশ্য হল ফরুজুল কেতান কিন্তু ওই রেওয়াজটা ধরা হলে সেখানে আর কোনো তাবিলই করা লাগবে কথাটা বুঝছো আর ইবনিকা সহ এখানে একটা যেটা উল্লেখ রাখুন সেটা হলো এমন যে কিছু লোক মক্কায় ছিল তারা এই মক্কা থেকে বের হয়েছে এরা মক্কায় থাকা কাফেরদেরকে কালে করত। কিন্তু তারা নিজেরা মুসলমান বলে দাবি করতো তো মক্কা থেকে তারা বের হয়েছে বের হওয়ার পরে এক পর্যায়ে এরা চিন্তা করলো যে আমরা মুসলমানদের সঙ্গে মিলিত হই আমরা যেহেতু মুসলমান তারা তো আমাদের কিচ্ছু করবে না এরপরে তারা মদিনায় একদম আসছে মদিনায় আসার পরে তার কিছুদিন মদিনায় ছিল এরপর আবার মদিনা থেকে আবার মক্কায় চলে গেছে এই মক্কায় যাওয়ার পরে এবার সাহাবিদের মধ্যে দুইটা ফেরকা হয়ে গেছে কেউ কেউ বলতেছে এরা মুসলমান অতএব তাদের কিচ্ছু করা যাবে না তাদের গায়ে আঘাত দেওয়া যাবে না আর অন্যরা বলতেছে না এরা মুসলমান না এরা কাফের মূর্তা এদেরকে হত্যা করে ফেলা হবে এই এই এই আয়াতের এই ঘটনার প্রেক্ষিতে আয়ত্ত নাজার মূল্য দ্বিতীয় রায়ত এটা এই দ্বিতীয় রায়তাবেক আয়াতের মধ্যে পুরো আয়াতের এই মাফুমটা স্পষ্ট হয় দেখো এই তারা দ্বিতীয় সুন্দর হয় যে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যে পর্যন্ত তারা আল্লাহর রাস্তা হিজরত না করবে সেই রেওয়ায়তাবেক মক্কা থেকে যত তারা হিজরতটা না করবে আর এখানে হোসানিক রহিম যেটা উল্লেখ করছেন এবং ইবনে কাসির রাহিম প্রথম রেবায়ত সেই হিসাবে এখানে ইউহাজিরুল দ্বারা উদ্দেশ্য হবে তেতাল ঠিক সেটা ফরুজুল তেতাল থাকা হিজরতন সাহী হতন তো ইমান দেখো চব্বিশ নম্বর হাসিয়াটা হিজরতন সাহি হতা হিজরত রসুল্লাহ للاقتال في سبيله مخلصين صابرين محتسبين فشوف هي كلمه بولن ان هي هجره اخرى اذا هجره في سبيل الله تعالى هجره اخرى دا بيعرف আয়ে ও আকা মো আলা মা হুম আলিহি তারা যেই কুফর শিল্প বা নেফাকের উপরে আসে এটার উপরে তারা যদি থাকে বা তাহলে তোমরা তাদেরকে ধরো বিল আশ্রি গ্রেফতার করো বক এবং তাদেরকে হত্যা করো হাইসু তুমু হুম যে আল্লাহাল কথা ধরনটা দেখো এরা যদি এইওয়াল্লাও তারা যদি ইমানের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে কুফুরের মধ্যে তারা আছে এটার মধ্যে যদি থাকে তাহলে তাদের ছাড় নেয় এমন সম্প্রদায়ের নিকট যাদের মাঝে এবং তোমাদের মাঝে রয়েছে শান্তি চুক্তি তবে ওইসব মানে এখানে এক ধরনের মুনাফিকদের কথা বলা হলো এক ধরনের মুনাফেক যেটা হাজর যারা মক্কা থেকে মজনে এসে আবার মক্কা চলে গেছে তাদের ব্যাপারে নির্দেশ হলো এই যেখানে পাও হত্যা করো যেখানে পাও হত্যা করো ইল্লা দিনা বলে মুনাফেকদের আরেকটা কাফের কাফেরদের আরেকটা ফেরকা আরেকটা ফরিকের কথা বলতেছে যে সকল কাছে তারাও চুক্তির আওতা ভুক্ত হবে তাদেরকে তোমরা হত্যা করবে না কথাটা বলছো তবে যারা আশ্রয় নেবে এমন সম্প্রদায়ের নিকট যাদের মাঝে এবং তোমাদের মাঝে মাঝে মাঝে যারা তাদের জন্য শান্তির চুক্তি যেমন চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন আমরা কিচ্ছু বলবো না কিংবা ও সকল লোক যারা তোমাদের কাছে আসে এমত অবস্থায় তাদের দিল সংকীর্ণ থাকে দিল সংকীর্ণ থাকে আনকা তিলুকুম তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটার থেকে মা কৌমিহিম নিজের কমের সঙ্গে মিলিত হয়ে আউ ইউকা তিলু কৌ মাহম মা আোমাদের সঙ্গে মিলিত হয়ে নিজের সম্প্রদায় বিরুদ্ধে যুদ্ধ করবে এটার থেকেও তাদের দিল সংকীর্ণ এটা হলো ওই যে ইল্লা ইল্লা দিন আল্লা দিনার প্রাথ মানে যে সকল কাফেররা তোমাদের কাছে আসে এমন ভাবে তাদেরকে তোমরা মারবানো কথাটা বুঝছো যে সকল কাফেরা তোমাদের কাছে এই অবস্থায় আসে আত্মসমর্পণ করে এরা বলে যে হুজুর আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব না আবার আপনাদের সাথে মিলিত হয়ে আমার সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারব না আমরা إذن كنتم لكي تشكر بها إذا مضيس وقد حصيرت ضاقت صدورهم عن أن يقاتلوكم مع قومهم أو يقاتلو قومهم معكم أي ممسكين عن قتالكم وقتالهم تراتم أدر برودة جدو قراتكو برودة تكتسي تراتم أدر برودة جدو قراتكو برودة تكتسي تغلي فلا تتعرضو إليهم بأخز ولا قتل هذا وما بعده منسوخ بآيات السيخ إذا كانت كسو بسو شارك ديسي এবার এই যে আল্লাহ যে বললেন যে দুই ধরনের লোকদেরকে তোমরা কিচ্ছু করবে না কিন্তু এখন একবে মুসলমানদের মনে একটা জিত জাগতে পারে এরা ফুফুরি করতেছে এদেরকে আমরা ছাড়বো কেন বলতেছে যে না এত তাদের প্রতি এই তো তোমাদের জিম এটা বেশি দেখায়ও না কারণ তাদের দিলের ভিতরে যে আল্লাহ তোমাদের একটা ভয় ঢুকাই দিচ্ছে আল্লাহ বাড়াই দিতে পারতেন মহামারা গরম করতে যেও না আল্লাহ তালা যদি তাদেরকে তোমাদের উপর প্রবল করে দিতে চাইতেন তাহলে তিনি তাদেরকে তোমাদের উপর প্রবল করে দিতেন কিভাবে অতএবা ফাইনে কুম তারা যদি তোমাদের থেকে পৃথক থাকে তারা যদি তোমাদের থেকে পৃথক থাকে ফলে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না ও সালামা এবং তারা তোমাদের সামনে সন্ধির প্রস্তাব পেশ করে প্রস্তাব পেশ করে মানে নত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো রাস্তা তোমাদের জন্য আল্লাহ রাখেননি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো পথ আল্লাহ রাখে নাই দেখো কাফেরদের কথা কি বলতেছে এরা যদি যুদ্ধ করা থেকে পৃথক থাকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে তোমাদের সঙ্গে সন্ধি করে। তাহলে তাদেরকে হত্যা করার কোনো অবকাশ তোমাদের রাখেন নেই এই অবস্থাটা কাফেরদের থেকে কখনো হবে যখন মুসলমান শক্তিশালী হবে যেটা মুসলমানদের একটা আসল হালাত তো যদি এই অবস্থাটা হয় কাফেরদের তাহলে তোমরা তাদেরকে হত্যা করবে যারা তোমাদের কাছে নিরাপদ থাকতে চায় অপর কিছু লোককে তোমরা এমন পাবে যারা তোমাদের কাছে নিরাপদ থাকতে চাই তোমাদের সামনে ইমান জাহির করে এদের ব্যাপারে বলতেছে যে কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি যখনি তাদেরকে রুদ্দু ইল আল ইলা সির্ক যখনই তাদেরকে সির্কের দিকে ফিরে যাওয়ার আহবান করা হয় যখনই তাদেরকে সিল্কের দিকে ফিরে যাওয়ার আহ্বান করা হয় তখন তারা দ্রুত সেদিকে উল্টে পড়ে সেদিকে উল্টে পড়ে তর্জমাটা ফাইল্লাম এই লোকগুলোর ব্যাপারে বলতেছে তারা যদি দূরে না থাকে তারা সন্ধির প্রস্তাব পেশ না করে থেকে নিজেদের থেকে নিজেদের এরাই এমন যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করেছেন লা একাজ আলনা লাখুম আল ইহিম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করহণ করার জন্য তোমাদের কাললা তাররা সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন। বইবুহান বাইগীনাম জওয়াহরান আলা পাতলেহিম ওসাবহিম লেগাদদের ইহিম তাদের গাদ্দারর কারম। ফ নল হামদর ললাহ নার।